আসসালামু আলাইকুম দূরের এবং কাছে অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের কোরআনিক ডিসকাশন কোরআন কেন্দ্রিক আলোচনা কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রত্যাশায় আমরা যারা এখানে একত্রিত হয়েছি আল্লাহ সুফহান হুয়া তলা যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সুফহান হুয়া তাহ আল যেন আমাদের সবাইকে জজায় খের দান করেন আল্লাহ তালা যেন কোরআনকে আমাদের জীবনের এবং মরণের সাথী বানিয়ে দেন আল্লাহ সুফহান হুয়া তালা যেন কোরআনকে আমাদের সবার জন্য কবুল করেন বোনেরা দর্শকী আমরা বিভিন্ন হুকুম হক আলোচনা করছি এবং সুরা নিসার একাধারে ধারাবাহিক আলোচনা আমরা করে যাচ্ছি আমাদের বর্তমানে যেই আয়াত সম্পর্কে আমাদের আলোচনা হবে আল্লাহ সেটা হলো সৌরার বাস নাম্বার ফোরটি আমরা বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করবো ইনশা আল্লাহ আয়াতটা ছোট কিন্তু আল্লাহ সুফানু হুয়া তালা এখানে কেয়ামতের ময়দানে কেয়ামতের কঠিন দিনে সেই একদম নিরূপায় সময়ে কাফেরদের অবস্থা কী হবে সেই সম্পর্কে আল্লাহ সুফহানু হুয়া তালা এখানে কথা বলেছেন আসুন প্রথমে আমরা দেখেনি নিই আল্লাহ তালা কি বলছেন আমাদেরকে আমরা তেলাওয়াত শুনি ছোট্ট আয়াত খানার তর্জমা বলি তারপরে অগ্রসর হই তেলাওয়াত আমরা জন্য শুনি যে কোরআন তেলাওয়াতটা একটা আলাদা ইবাদত আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনি একটা ইবাদত করলেন এবং প্রত্যেকটা অক্ষরে রবুল আলমিন আপনাকে আমাকে প্রত্যেকেই দশ দশ নাকি করে লিখে দিবেন প্রত্যেকটা অক্ষরের জন্য তেলাওয়াত সুফহান করিনি এরপরে আমরা অগ্রসর হব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ يود الذين كفروا وعسوا الرسول لو تسوا بهم الأرض সেই কিয়ামতের মেনে নেয় নাই তারা আশা করবে কাফেররা আর কারাউর রসুল যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং রাসুলের অবাধ্য হয়েছে এই সমস্ত লোকেরা তারা আশা করবে তারা तर सह जो जमी समानतरी आज मटर संगे मिसे जो विचार आचार तेज ना हतो ताल कतईना भलो हतो कितु तरह आशा दूराशा आशा पूरणा বরং তাদেরকে হিসাবের জন্য দাঁড়াতে হবে সব কথাকেই তাদের সেদিন বলে দিতে হবে কোনো কথাকেই সেদিন গোপন করা চলবে না চলবে না চলবে না আমার ভাইরা আমার বোনেরা কাফের যারা তাদের দুর্ভাগ্য হলো দেখেন যে তারা যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন যে আল্লাহ তাদেরকে জীবন দিলেন যে আল্লাহ তাদেরকে রিজিক দিলেন যে আল্লাহ তাদের খাবার রবীন্দ্রের ব্যবস্থা করলেন তাদেরকে চিনল না সেই আল্লাহ রব আলমিনকে চিনল না যিনি এত কিছুর ব্যবস্থা করলেন তাকে চিনল না তাকে না চেনার কারণে অসুবিধাটা কি হলো আল্লাহ সুভান দুনিয়াতে খাওয়াইছেন এই কথা ঠিক কারণ এটা আল্লাহর দায়িত্ব আখেরাতে আল্লাহ রবুল আলমিন তাকে কোনো কিছু দিবেন না হেসা থাকবে না তার জন্য পাওয়ার কোনো কিছু থাকবে না আমার ভাইরা বোনেরা এজন্য এই পৃথিবীর মধ্যে তারা হলো সব থেকে দুর্ভাগা যারা আল্লাহকে চিনল না যারা আল্লাহকে জানল না যারা নিজেরা অ্যারোগেন্ট হয়ে গেল যারা গর্ব অহংকার করলো আর বললো আল্লাহ আল্লাহকে মানি কিন্তু এক আল্লাহ কে মানলো আর আল্লাহর সঙ্গে নবী কে মানলো যেহেতু আল্লাহ নবী মানতে বলেছেন এই জন্য আল্লাহ সুতের মধ্যে যারা কুফরি করেছে एवं रसुलर अबाध्य हो रसुल अबैध हवाटा शुदुम्र रसल जीवो दशार संगे लिमिटेड नए रसुलर अबाध हवाटा रसुलर रसुलटार मध्य लिमिटेड नए रसुल जेहतु तरह दिन के तर किताब के कुरआन के एवं हदीस के रेखे गजी क्यों आल्लार कुरआनर विपक्षे जाए जि क्यों आल्लाहर रसुलर हदीसर विपक्षे जाए रसुलर विपक्षे जावा এই জন্য অনেকে বলতে পারেন যে আমি রসুলের বিপক্ষে কি করে গেলাম রসুল তো এখন আর নাই রসুল না থাকলেও রসুল যে রেখে গিয়েছেন তারাক তোফি কুম আমরাইন দুটো জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সন্ন্যথি এবং আমার সন্নাথ দুটো জিনিস রেখে গিয়েছেন যারা এখন এই কোরআনকে মানে না তারাও রসুলের অবাধ্য হয়ে যায় আমরা অনেকেই আছি আমরা বিভিন্ন কারণে রসুলের অবাধ্য হই মনে করি কোরআন দিয়ে আমাদের সব কাজ চলবে না মনে করি হাদিস দিয়ে আমাদের সব কিছু চলবে না কিন্তু আপনারা যদি একটু চোখ মেলে কোরআন পড়তেন একটু চোখ মেলে হাদিস পড়তেন তাহলে দেখতেন কোরআন এবং হাদিসের বাহিরে আমাদের কোনো কিছুর দরকার নাই আল্লাহ তহ কোরআনের মধ্যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম হাদিসের মধ্যে সব কিছু পুঙ্খানুপুঙ্খ একটা একটা একটা একটা একটা একটা একটা একটা করে হোয়াট এভার ইউ নিড ভার নিডেড আল্লাহ সুবাহ করে দিয়েছেন আল্লাহ রবুলদের উপরে আল্লাহের এত ধন দৌলাদ কেন দেন এত সূর্য বীর্য কেন দেন কেন তাদেরকে খাওয়ান কেন তাদেরকে রিজিক দেন এক হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহি ও ارشاد করেছেন যদি পুরো দুনিয়াটা পুরো দুনিয়া কত বড় আপনি চিন্তা করে দেখেছেন দুনিয়ার হয়তো এক জায়গায় আপনি থাকেন আর এক প্রান্তে গেসো দুনিয়া এমন জায়গা আছে আমরা কেউ যাইও নাই আপনি এশিয়ার হলে আপনি অনেকে আছেন ইউরোপে জান নেই ইউরোপে হলে আপনি আমেরিকাতে যেন নেই আমেরিকার হলে আপনি কানাডায় জাননাই কানাডার হলে আপনি অস্ট্রেলিয়া জাননাই যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার তারা আলাস্কা সাইবেরিয়াতে অনেকে হয়তো জাননাই না হয় সেখানে গেলে আন্টার্কটিকাতে আপনি জানেন এরপরে এক জায়গাতে আপনি গেলে আর এক জায়গাতে আপনি জাননাই তাহলে এত বড় দুনিয়াটা যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে একটা মশার ডানার সমান হইতো তাহলে আল্লাহ সুভায়না হোয়া তাহ কোনো কাফেরকে সামান্য একটু পানিও পান করতে দিতেন না আমার ভাইয়েরা আমার বোনেরা আমরা এই সম্পর্কে আলোচনা করব কেন আল্লাহ রবুল্লাহ আলমিন কাফের মুশ্রিকদেরকেও রিজিক দেন দুনিয়াতে তবে এর মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার উইল বি গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক সুন আফর দ্য ব্রেক Just stand, wait in front of the television screen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shamananda Quran to wishher shakol gyaner utshho Ekhandheke gyan ke berkore nite ho Khoshona Shoura jagat shurja ke kendra kore Tare graho gulo echi chamatkar sringkholar hitor diye ghur Prithibi ghur chhe tare apon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 পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহ মনোনীত দিন হলো ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানি আকবর দিনও আমানতের খেয়ানত করেছেন জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়সলামের মূল ভিত্তি ইসলাম আল্লাহ स्वागत কাফের মুশিকদেরকে আল্লা সফু তালা কেন রিজিক দেন এই দুনিয়াতে তাদেরকে এত সূর্য কেন দেন সেই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এবং আলোচনা প্রসঙ্গে আমরা হাদিস নিয়ে এসেছিলাম আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম যেখানে বলেছেন যদি এই দুনিয়াটা আল্লাহ কাছে এমন কি একটা মশার ডানার সমানও হতো মা সকা কাফের মা তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোনো কাফেরকে একটু পানি পান করার সুযোগও হয়তো দিতেন না দুনিয়াটা তো আল্লাহর সৃষ্টির একটা ছোট অংশ অব দ্য আর্থ এটা তো আল্লাহ সৃষ্টির ছোট অংশ এর থেকে বড় বড় কত প্ল্যানেট কত গ্রহ আল্লাহ তৈরি করেছেন। থেকে কত আল্লাহর আলমিন আল্লাহ সুভানা হুয়া তালা আবিষ্কার আল্লাহ সুহানা হুয়া তাহলে সৃষ্টি করেছেন এখনো পর্যন্ত মানুষ এগুলোকে আবিষ্কার করতে পারেনি আল্লাহ রবুল্লাহ আলমিন কত স্টার্স কে সৃষ্টি করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহর বিশাল সৃষ্টির তুলনায় আমাদের পৃথিবীটা কিন্তু অনেক অনেক অনেক অনেক অনেক ছোট। এই ছোট পৃথিবীর মধ্যে মানুষ যারা তারাও অনেক ছোট। আল্লাহ সভায়নে হওয়া তাহালা যেহেতু দুনিয়াতে পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমাদের একটা পরীক্ষা হবে টেস্ট হবে এই টেস্টের মধ্যে নির্ধারিত হবে কে পাস করে আর কে ফেল করে এই পাস ফেলের ফয়সালা যেহেতু আল্লাহ রবাহ আলমিন বিচারটা করবেন হলো আখেরাতে جن اللہ سبحانہ و تعالی دنیا تے پتے کافر مشرک کے اللہ سبحانہ و تعالی رزق دیں۔ اللہ یہ دایিত্ব کر لیے ہیں تر جون۔ اور اللہ نے جی بولے ہیں মাটির উপরে চলে যত জিনিস আছে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব হলো রজ্জাকের আর রজ্জাকে আল্লা সবথেকে বড় এবং তিনি হলেন এই রিজিকের মালিক এবং তিনি শক্তিশালী তিনি রজ্জাক তিনি রিজিক দাতা এখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে কাফের মুশ্রিকদেরকেও রিজিক দিবেন এটা আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহর জন্য এটা নিয়ম করে নিয়েছেন আর যারাই চেষ্টা করবে যারাই পৃথিবীতে ট্রাই করবে তাদেরকে আল্লাহ ডিপ্রাইভ করবেন না তাদেরকে মাহরুম করবেন না এটা আল্লাহ নিয়ম করে নিয়েছেন আসা। যা কিছু সে ট্রাই করবে ট্রাইং সেটাকে লাভ করতে পারবে সে কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিন কাফির মুশ্রিকদেরও যেমন রিজিক দেওয়ার দায়িত্ব নিয়েছেন মুসলমানদের রিজিক দেওয়ার দায়িত্ব নিয়েছেন এরকম যত প্রাণী জগৎ আছে যত আপনার পাখি আছে যত পশু আছে যত প্রাণী আছে যত গাছ আছে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। গাছেরও তো প্রাণ আছে আপনারা জানেন গাছেরও খাবার লাগে যেমন আমাদের খাবার লাগে এই হিসেবে আল্লাহ সুবাহ হুয়া তলা প্রত্যেকের যেহেতু রিজিকের দায়িত্ব নিয়েছেন এই রিজিকের দায়িত্ব আল্লাহ সুহান হুয়া তলার উপরে থাকার কারণে আল্লাহ এই কাফের দিকে ও দুনিয়াতে খাবার দেন মুশরিকদেরকে আল্লাহ সুভানা তাদেরকে আল্লাহ যার ইমানই নয় তার সার পাওয়ার প্রশ্ন কোথায় আবার সেজন্য আল্লাহ সুবাহ কিয়ামতের ময়দানে পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদেরকে বাম হাতে আমল দিয়ে দিবেন তাদেরকে কঠিন ময়দানে তিনি বিচার করবেন আর দুনিয়াতে যেহেতু তারা আল্লাহকে অস্বীকার করেছে এখন আল্লাহর সামনে দাঁড়ায় তারা কি করবে বুঝতে পারবে না কান্নাকাটি শুরু করবে আফসুস করা শুরু করবে এবং বিচার আমাদের না করতো মাটির সংখ্যা আমরা যদি মিশে যেতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো যে সুরান আবার শেষে আছে لا সেটা হল হক দিন এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই সেদিন প্রত্যেক মানুষ কাফের হোক আর মুশ্রী হোক প্রত্যেকে আগে কি পাঠাইছে এটা দেখতে পাবে আল্লাহ রবুল আলমিন সবাই রামনামাটাকে হাজির করে দিবেন আর সেদিন কাফের ব্যক্তি সে আফসোস করে বলবে হায় আফসোস আমি যদি আজ মাটি হয়ে যেতাম মাটির সঙ্গে মিশে যেতাম তাহলে আমার বিচার হতো না পশুদের যেমন বিচার নাই পাখিদের যেমন বিচার নাই আমারও যদি এরকম আমি মাটির সঙ্গে আল্লাহ আমাদেরকে মিশিয়ে দিতেন আমাদেরকে মিশিয়ে দিতেন তাহলে আল্লাহ আল্লাহর সেদিন রেহাই দিবেন না যারা যারা আল্লাহ তাদেরকে ঢুকাবেন বিচারের দিনে কেয়ামতের দিনে তারা সেখানে প্রবেশ করবে তুমি কি জানো সেই বিচারের দিনটা কি যেদিন একজন আর কোনো উপকার করতে পারবে না কোনো বেনিফিট করতে পারবে না আর সেদিন হুকুম হবে একমাত্র আল্লাহর আল্লাহর হুকুম ছাড়া সেদিন আর কোনো হুকুম থাকবে না আল্লাহর ইচ্ছা ছাড়া আর কোনো ইচ্ছা সেদিন চলবে না আয়াতের জন্য আল্লাহ সু বলছেন তারা আফসুস করে করে বলবে বিহিমল যদি জমিন তাদেরকে মিশায় ফেলতো তাহলে ভালো হতো আসল কথা হলো মুশরিকরা মুশ্রিকরাও সেদিন হক কথা বলতে হবে আল্লাহ সেদিন প্রত্যেকের মুখের উপরে মোহর মেরে দিবেন আর মোহর মেনে দিয়ে হাতকে বলবেন কথা বলো পাকে বলবেন কথা বলো চামড়া বলবেন কথা বলো নাক বলবেন কথা বলো সবাইকে বলবেন বল। তোমরা কি করেছিলে তোমাকে দিয়ে কি করানো হয়েছিল অবস্থা দেখে তখন মানুষ তার চামড়াকে বলবে না কেন আমাদের বিপক্ষে গিয়ে সাক্ষী দিলে তখন তারা বলবে আজ আমাদেরকে কথা বলা শক্তি দিয়েছেন ওই আল্লাহ যেই আল্লাহ ইচ্ছা করলে যে কোনো জিনিসকে কথা বলাতে পারেন যেহেতু আল্লাহ ইচ্ছা করলে পাথরকে কথা বলাতে পারেন সুযোগ করে দিয়েছেন সেটা তারা করে দেখবেন প্রত্যেকের কিন্তু কথা আছে দুনিয়াতে এমন কিছু নাই যে আল্লাহর তসবি করে না তোমরা তাদের কে কিভাবে আল্লাহ আমাদেরকে যেমন ভাবে কথা বলার অধিকার দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন এবং নিয়ম করে দিয়েছেন আর রহমান আল্লা কোরআন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছেন বায়ান তো আমরা বুঝি আল্লাহআলা আমাদেরকে কথা বলার এক্সপ্রেশনের আমাদের মনের মধ্যে যেটা সেটা বোঝাবার শক্তি আল্লাহ তহ দিয়ে দিয়েছেন সেজন্য কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলী নিচ্ছা করলে যে কাউকে কথা বলাতে পারবেন যে কাউকে দিয়ে আল্লাহ সুহান এবং শুধুমাত্র তার সব খবর বলে দিবে কথা বলবে সেদিন তো হাত দিছ কারণ আপনার সেজন্য জমিন এরকম করে যাবে তাহলে ওই দিন সেদিন তারা কোনো কথাকে গোপন করতে পারবে না সবকিছু ওপেন হয়ে যাবে আল্লাহর কাছে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কেননা আল্লাহ আল্লাহআ সবকিছু করে রাখছেন আল্লাহ সব কিছু সবকিছু করে রাখতেছেন সবকিছু আল্লাহ রবুল আলমিন প্রিজার্ভ করে রাখতেছেন আল্লাহ রবুল্লা আলমিনেকর্ডিং কে রেখে দিবেন আর সব রেকর্ডিং কে রেখে দিয়ে সেদিন আমাদেরকে তিনি বাজায় বাজায় শোনাবেন আর সেদিন আমাদেরকে দেখাবেন ভিডিও বা ভিডিও থেকে আরো কত ভালো ভিডিও হয়তো আল্লাহর কাছে থাকবে আমাদেরকে দেখাবেন আমরা যে কথা বলি এটাও যেমন থাকে আমরা যে কাজ করি এটাও এরকম যা কথা বলা হয় না কেন আল্লাহ সুভান হুয়াত আয়ালার কাছে এটা লিখিত হয়ে যায় এটা রেকর্ডেড হয়ে যায় যা কিছু আমরা পারফর্ম করি না কেন সেটা আল্লাহ সুভায়ন হুয়া তলার কাছে রেকর্ডেড হয়ে যায় ছবি আল্লাহ রবাহ আলমিন উঠায় রাখেন ভিডিও থাকে অডিও থাকে আমার ভাইরা আমার বোনেরা তাহলে এই দিনটা বড় কঠিন দিন হবে সবার জন্যই কঠিন হবে কাফিরদের জন্য তো হবে আরও কঠিন আর এটা হলো হিসাবের দিন যজার দিন ইয়মুল জাজা يوم الحساب يوم الدين اي دين আর কারো কোন يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون اي دين হলো সেই দিন যে দিন মাল এবং সন্তান কোন যদি সুন্দর মন নিয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে যাওয়া যায় এই একটা জিনিস সেদিন কাজে আসবে আর কোনো জিনিস সেদিন কিন্তু কাজে আসবে না আমার ভাইরা আমার বোনেরা কাজে আমরা আসুন আল্লাহকে আমরা যারা মানি তাকে আমরা আরো বেশি মানার চেষ্টা করি আর এখনো পর্যন্ত যারা আল্লাহর পরিচয় পান নাই তাদের কাছে আমরা আল্লাহর পরিচয়কে তুলে ধরি দরদ নিয়ে তাদেরকে বলি যদি তারা আল্লাহকে না মানে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়াতেও আখেরাতে এজন্য মানুষ যারা আল্লাহকে মানে না তাদেরকে আমরা আহ্বান জানাই তারা আল্লাহকে মানুক যারা আল্লাহকে মানুক তাদেরকে আমরা এক আল্লাহে বিশ্বাস করতে বলি তারা যেন শিরক না করে তারা যেন কোনো মূর্তি পূজা না করে সেটা আমরা তাদেরকে বলি তাহলে কেয়ামতের কঠিন ময়দানে হয়তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নাজাদ দিবেন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন ওই কঠিন দিনে আমাদের সহায় হন আমাদেরকে নবীর হাতের হাওয়া কসরের পানি দিয়ে জান্নাতুল ফিরদোস নসিফ করুন আমিন আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক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 कथा कर्म पूर्व विद्दे अजानी तात्पर्य अजान शेष प्रदान कर जीवन सफलता कीज कर मुखर पवित्रतारम्लात जान देखा धवार साढ़े पांच टाइम सम्प्रचार सकाल छंग